আলহামদুলিল্লাহ আল্লাহাম দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই সালামের মাধ্যমে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহি আমরা ধারাবাহিক ভাবে আলোচনা করছিলাম দুনিয়া ও আখরাতের জীবন নিয়ে এই ধারাবাহিক আলোচনার মধ্যেই আমরা মৃত্যু মানুষের যে অবসম্ভাবী এবং মানুষ যে বরণ করবেই এবং তার যে পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করছিলাম প্রকৃত যারা ইমানদার এবং যারা অবিশ্বাসী তাদের মৃত্যুর যে কি পদ্ধতি কিভাবে তাদের মৃত্যু হয় এবং ইমানদারদের মৃত্যু কিভাবে হয় সেটা আল্লাহ সুবাহ আহতলা কোরআন মাজিদের মধ্যে যে বর্ণনা করেছেন যারা প্রকৃত ইমানদার আল্লাহ বিশ্বাসী তাদের মৃত্যু ফ্রেশ তারা পবিত্র অবস্থায় গ্রহণ করেন এবং তারা তাদের জন্য আশীর্বাদ করেন যে আপনাদের উপরে শান্তি রহমত বর্ষিত এবং আপনারা জান্নাতে প্রবেশ করুন এবারে আমরা আসব যে আল্লাহ সুহান আহ আলা কোরআন মজিদের মধ্যে বলছেন সুরা আলিম রান সুরা নম্বর তিন আয়ত নম্বর একশো দুই আল্লাহ বলছেন হে ইমানদারগণ হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে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 এবং সেই আদম আলি সালাতামের যুগেই যে প্রথম হোমিসাইডাল ডেথ ঘটেছিল অর্থাৎ হত্যা করা হয়েছিল সেটা আমাদের কোরআন মাজিদের মধ্যে আলোচনা করা হয়েছে আল্লাহ সুবহানা তালা সুরা মায়দা পাঁচ নম্বর সুরার ত্রিশ একত্রিশ এবং বত্রিশ এই সমস্ত আয়াতগুলোতে বিস্তারিতভাবে আলোচনা করেছেন এই হোমিসাইডাল ডেথ বা হত্যা করে দেওয়া এবং সেটা কত বড় অপরাধ এবং সেটা যে ইসলামে টোটালি হারাম সেটা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সুরা মায়েদার পাঁচ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে যে আদম আলহ সালামের যে পুত্র ছিল কাবিল এই কাবিলের মনের মধ্যে এমন একটা জেদ চাপল যে সে তার ভাই হাবিল হত্যা করার জন্য মনোবাসনা করলো বা মনে কামনা করলো অর্থাৎ তার মধ্যে যে নাফ সে আম্মারা অর্থাৎ প্রবণ খারাপ কাজে উদ্বুদ্ধকারী যে নাফ সেই নাফস তার মধ্যে কাজ করতে শুরু করলো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 আল্লাহ সুবাহ পরবর্তী আয়তে বলছেন একত্রিশ নম্বর যে আল্লাহ একটা কাককে পাঠালেন এবং সেই কাক এসে সে মাটি খুঁড়ে দেখানোর চেষ্টা করল সেই কাবিলকে গেড়ে দিতে হবে বা কবরস্থ করা হবে এই যে সিস্টেম বা কবর দেওয়ার যে পদ্ধতি সেটা আল্লাহ সুবহান এই যে একটা অলৌকিক ভাবে সে কাকের মাধ্যমে সেই কাবিলকে দেখিয়ে দিলেন এবং সেই ঘটনা দেখে কাবিল নিজেকে ধিক্কার দিল নিজেকে হীনমন্যতা মনে করল যে আমি মানুষ হওয়া সত্ত্বেও এত বুদ্ধি কৌশল থাকা সত্ত্বেও আমি একটা কাকের মতো হতে পারলাম না এই যে ঘটনা। টোটালি হারাম করেছিল সেই কাবিন এবং এই ঘটনা হওয়ার জন্য। যে তাকে প্রচন্ড শাস্তি পেতে হবে আমাদের শেষ নেবি হজরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল তালানহ সেই হাদিসটা বর্ণনা করেছেন সেই বোখারি শরীফের হাদিস ছ সাতষট্টি নম্বর হাদিসে আমাদের শেষ নবী বলছেন যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ীভাবে হত্যা করে দেয় এই হত্যা করে দেওয়ার কারণে তার পাপের এক অংশ সেই কাবিলের উপরে বর্তাবে অর্থাৎ সেই পৃথিবীর শুরু থেকে কয়োমত পর্যন্ত যতগুলো অন্যায়ীভাবে হত্যা বা মার্ডার করা হবে সমস্ত হত্যা বা মার্ডার এর যে পাপ এর যে গুণা সমস্ত গুনার একটা অংশ সেই কাবিলের উপরে বর্তাবে শুধু তাই নয় আমাদের শেষ নবী হত মোহাম্মদ মধ্যে বলছেন এটাও বখারি শরীফের কবিরা গুনার মধ্যে সবচাইতে বড় গুণা হচ্ছে আল্লাহ করা কবিরা সবচাইতে বড় গুণা এবার এই বড় গুনার মধ্যে সবচাইতে বড় গুণা সেটা হচ্ছে সিরকের গুণা তারপরে কাউকে অন্যইভাবে হত্যা করে দেয় মার্ডার করে দেয় সেটা সে কবিরা গুনার মধ্যে পড়ছে এবং যারা পিতামাতার নাফারমানি করে পিতামাতার মাতার হয়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 विपर्य सृष्ट ना कर पृथ्वी कारण व्यतीत व्यक्ति के निरह भावे से मुसलिम हमको अमुसलिम हम जो हत्या कर दे सारा पृथ्वी मानुष के हत्या कर दिल तर आल्ला सुबहानला जदि को मानुष अन्न को मानसर जीवन के रक्षा कर जीवन के बाँचा तेल से जन सारा पृथ्वी मानुषर जीवन के बाँचे दिल ते आल्लाहना तला मेसेज वे बार्ता कुरान मजिद दिए तरह जो विधान दिए दिए बला हे कोह मानुष के, से के को मानूष अन्यायी भावे हत्या कर दीते मुस्लिम होंगे अथवा अमुसलिम हमको मानूष निपराध मानुष के मासूम लोक के अन्याये हत्या कर जो सारा पृथ्वी मानुष के हत्या कर दिल तेल कत बड़ो कथा कुरान मजिदीद आल्लाहबहानाह तला सामान्य जन मानुष के जी हत्या कर दी तेज़ सारा पृथ्वी मानूष के जो हत्या कर दिलान একজন আমি জীবন রক্ষা করি আল্লা সুবাহ আহতালা তার জন্য বলছেন যে আমি যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিলাম আল্লা সুবান কোরআন মজিদের মধ্যে নিরীহ বা নিরাপরাধ মানুষকে হত্যা করতে সম্পূর্ণ রূপে হারাম ঘোষণা করেছেন এবং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 যে আমরা সারা পৃথিবীতে নিজের ছেলে মেয়েকেও হত্যা করতে কুণ্ঠাবোধ করি না যে নফ যে আত্মাকে আল্লাহ হারাম করে দিয়েছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই নফস বা সেই আত্মা সারা পৃথিবীতে হাজার হাজার প্রতি প্রতি মিনিটে আমরা হাজার হাজার নফস বা আত্মাকে হত্যা করছি আল্লাহ সুবাহান তালা কোরআন মজিদের মধ্যে বলছেন সুরা আনাম সুরা নম্বর ৬ আয়েক নম্বর একশো এবং সুরা বানি ইসরায়েল সুরা নম্বর সতেরো 31 क्यों सन्तान दे हत्या करी सन्तान दे हत्या करी दो कारण बोला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 যে হসপিটালগুলো আছে সেই সমস্ত মেডিকেল হসপিটালের যে সার্ভে আমরা দেখি সেখানে প্রতিদিন আমাদের একটা কান্ট্রি আমাদের ভারতবর্ষ যে যেখানে আলট্রাসোনোগ্রাফি করার পরে সেই মাসুম নিরীহ প্রাণকে সেই সমস্ত মা বা বাবা সিদ্ধান্ত নিতে একটু কুণ্ঠাবোধ করেন না যদি মায়ের পেটে কন্যা সন্তান হয় তাহলে তাকে সেই অ্যাবরসান অর্থাৎ তাকে মায়ের পেটে থাকা অবস্থায় নষ্ট করে দেওয়া হচ্ছে এবং এটাও যে একটা কবিরা গুণা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 অধ্যায় নম্বর দুই হাদিস নম্বর দুই একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসল সাল আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বললো তারপর তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর যায় মায়ের দিকে এবং ভাগের ভাগ যায় বাবার দিকে পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা শুনানোর সাহিত্য উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ৬ হাদিস নম্বর তিন হাজার একশো ছয় নব সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার বিরতির পর ফিরে এলাম আলোচনা করছিলাম হোমিসাইড আর ডেথ অর্থাৎ মার্ডার বা হত্যা করে দেওয়া আল্লাহ সুহান ও তালা মধ্যে নিরীহ বা নিরাপরাধ মানুষকে হত্যা করতে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 সুরা নম্বর ছয় আয়েত নম্বর একশো একান্ন এবং সুরাবানী ইসরায়েল সুরা নম্বর সতেরো আয়ে নম্বর একত্রিশ ওলা তাকতুলু আল্লাহম আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না এখানেও কিন্তু হুমিশাই ডালেক্ট তাকতুলু কাতালা শব্দ থেকে এসছে আল্লাহ সুবাহ বলছেন এই দুই জায়গায় যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না কেন আমরা সন্তানদেরকে হত্যা করি তাহলে সন্তানদেরকে হত্যা করি আমরা দুটো কারণে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 এবং এটাও যে একটা কবিরা গুণা এমনই একটা মানাত্মক গুণা যেটা তোবা না করলে আমাদের কোনো সময় ক্ষমা হবে না তাহলে এই কবিরা গুণা এবং রুজি রোজগারের মালিক যে আল্লাহ সেটা আমরা নিয়ম আল্লাহ আল্লাহর বিধানকে আল্লাহর ওপরে যে ভরসা করতে হবে সেটা আমরা ভুলে গিয়ে আমরা নিজের সন্তানকে যে সন্তান এই পৃথিবীতে আসবে এবং কি হবে সে কোনো মানুষ কোন ব্যক্তি পৃথিবীতে জানে না তাহলে যদি এটা আত্মবিশ্বাস আমার থাকে যে না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 जदि निजे भावी कतुलम कत्याचार कत्याय क्या कर सतान के निजे मायर पेटे थका अवस्थाय हत्या कर दीची अथच आल्लावाल रिजिक देवें दे आब ते, ते रिजिक देवें आल्टारनेट कररीफर आयते सोराबानी इसराइल एकत्रिस नम्बर आयते जे ते रिजिक देवें आ तुम के रिजिक देवेंल्लावला ট করে মানুষকে বুঝাতে চাইছেন যে তোমরা যে ডিসিশন নিচ্ছ তোমরা যে ফ্যামিলির ব্যাপারে প্ল্যানিং করছ ফ্যামিলি নিয়ে যে প্ল্যান করছো সেটা যে তোমরা করছো সেটা কোনো সময় সাকসেস বা সফলতার প্ল্যান আল্লাহ যে সুবান করেন আল্লাহ কোরআন মজিদের মধ্যে সুরা আলিমরান তিন নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়তে বলছেন মকারু ও মকরল্লাহ আল্লাহ ও খাই মাকরিন তারা প্ল্যান করে এবং আল্লাহ প্ল্যান করে এবং আল্লাহর প্ল্যান হচ্ছে সর্বোত্তম প্ল্যান আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার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 আল্লাহ সুবাহ যে কোনো নফস বা আত্মাকে দুটো কারণ ব্যতীত যেমন হত্যা করতে নিষেধ করেছেন সেটাও কোরআন মসজিদের মধ্যে সুরা বানিস রাইল সুরা নাম্বার সতেরো আয়ত নম্বর তেত্রিশ এবং সুরা ফুরকান সুরা নম্বর পঁচিশ আয়ত নম্বর আটষট্টিতে বলছেন যে কোনো নফস বা আত্মাকে হত্যা করা মেনে দেওয়া নিষেধ করা হয়েছে ইল্লা বিল হাক অর্থাৎ সত্যতা ছাড়া আল্লাহ সুবানা বলছেন যে কোনো নফস বা আত্মাকে অন্যায় ভাবে দুটো কারণ ছাড়া হত্যা করা নিষেধ করা হয়েছে যদি সে কাতিল করে দেয় তার যে বিধান বিধান তাকে হত্যা করা এবং সে যদি সৃষ্টি করে পৃথিবীতে সেই বিপর্যয় আমরা তাকে হত্যা করতে বা ইসলামিক যে বিধান আছে সেটা আমরা করতে পারি এবার আমাদেরকে একটু আলোচনায় আসতে হবে এই যে হত্যা যদি কেউ কাউকে করে দেয় এবং হত্যার ভয়াবহ পরিণতি সৃষ্টি হচ্ছে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 অর্থাৎ যদি কেউ কাউকে হত্যা করে দেয় তার যে পানিশমেন্ট তার যে শাস্তি সেটা আল্লাহ কোরআন মজিদের মধ্যে বর্ণনা করেছেন সুরা বাঁকড়া সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো এবং একশো এই আয়াতগুলোতে আল্লাহ সুহান আহতলা বলছেন যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে দেয় কেউ যদি মার্ডারার হয় তাহলে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী তার শাস্তি হচ্ছে তাকেও হত্যা করে দেওয়া এই যে হত্যা করে দেওয়া বা কেউ কারো ওপরে জুলুম করা অত্যাচার করা শাস্তি দেওয়া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 नाकर्ते नातर दात समे जखमे उपयुक्त शस्तिर विधान तेज सुबहना कत सुंदर विधान मजिदे सुरा मायदार पाँच नम्बर सुरा पैंतल नम्बर आये क्यों का अन्या भाव हत्या कर दे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 এই যে বিধান এই পৃথিবীতে বাস্তবে রূপদান করি তাহলে কারণ ইসলামের বিধান এমনই একটা বিধান এটা যদি বাস্তবে আমরা রূপ দিই তাহলে অবশ্যই মানুষ সেই অন্যইভাবে একে অপরকে খোলা ভাবে হত্যা করতে ভয় পাবে কারণ যখনই সে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হবে যখনই তার নাফস তার আত্মা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 अने भा मानुषर ऊपर आक्रमण व हमला बसेम को परामर्श आज के ग्रामे गावेश मानुष कुरान हदीस के सीदे रेखे दिए कुरान हदीसर सपर्क ना कर एक कारण नहीं क्या हम तपर के हत्या करार्जन उदबुद्ध हो जाए असलम आलकुम अरहमतुल्ला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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते मानवतार समाधान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 zero double one three two three zero one euro account number zero double one three two three zero two